Rabbi, ya Allah, Allahu, ya Rabbi, ya Allah. Allah, ya Rabbi, ya Allah. لا محمد رسول الله محمد رسول الله ارجو رضاك كي... يا السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله, الحمد لله পৃষ্টিভি বাংলা সুপ্রিয় দর্শক শ্রোতা ও কাছে কিংবা পৃথিবীর বিভিন্ন অবস্থান থেকে যারা আমাদের নিয়মিত আয়োজন উপভোগ করার জন্য আপনারা দূরদর্শনের সামনে সমবেত হয়েছেন তাদের সকলকেই আমরা জানাচ্ছি আন্তরিক ছালাম ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আকিদা এই বিষয়ের আলোকে আপনাদের সামনে রসুল্লাহ সাল আলি আসাল্লামের যে ভিত্তিক জীবন প্রণালী সেই বিষয়গুলো আলোকপাত করছিলাম আমরা পর্বভিত্তিকে আলোচনায় বিগত পর্বে আপনাদের সামনে নবী করিম সাল্লাহ ভাই আলিহি পানাহার সংক্রান্ত বিষয়গুলো উপস্থাপন করেছি বর্তমান পর্বে নবী করিম সাল্লাহ ভাই আলিহি আসাল্লামের পানাহার এবং পোশাক পরিচ্ছাদ এ ব্যাপারে আপনাদের সামনে আলোকপাত করতে প্রয়াস পাচ্ছি আর আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে উপস্থাপনের জন্য যারা আমন্ত্রিত হয়ে আমাদের সম্প্রচার কেন্দ্রে এসেছেন সেই সমস্ত আমন্ত্রিত এলামাইক রামের নাম আমি আপনাদের সামনে উল্লেখ করছি এসেছেন শেখ কাজী মোহাম্মদ ইব্রাহিম এবং আরো আছেন শেখ আকরামান বিন আব্দাল আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহি সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে আসুন আমরা নবী করিম সাল্লাহ পোশাক পরিচ্ছদ এবং কথা আপনাদের সামনে আলোকপাত করি প্রথমে আলহামদুলিল্লাহ সাল্লাম আলা রসুলিল্লা আমরা খানা বা পানাহার এই বিষয়ে রসুল সাল্লাহামের সন্ন্যাস উল্লেখ করছিলাম এবং আমরা আগে বলেছি রসুল সাল্লু আলহিসাল্লামের সন্না বা আদর্শ যেখানে আসে তার আদর্শ পরিত্যাগের ব্যাপারটাও আছে জি তো রসুল্লা সাল্লামের আদর্শ বা সন্না পরিত্যাগ করলে অন্যায় অপরাধ বা বিদাঁত হয় তো ক্ষেত্রে আমরা একটা বিষয় যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে দোয়ার ব্যাপারে খানা শুরু করার সময় বিসমিল্লা এটা তো আগেও বলা হয়েছে এবং শেষ করে আলহামদুলিল্লাহ তারপরে দেখা যায় আলহামদুলিল্লাহ নিজে যখন তারপরে অন্যের বাড়িতে খেলে আরো কয়েকটা দোয়া আছে অনেক সময় দেখা যায় যে খাওয়া দাওয়ার পর দোয়া করতেছে না তখন কি করে যারা মেজবান তারা দোয়া আদায় করে নেয় এবং খাওয়ানোটাই যে একটা আবাদত সৎ আমল এটা কেউ মনেই করছে না আমাদের মনে করতেছে কি বুঝটা এতে করে কিন্তু দেখা গেল যে এই যে দাওয়াত এই যে একটা সিস্টেম সুন্না সিস্টেম এটা পুরোটাই বেদাতের মধ্যে নিয়ে আলো। নিয়েছিলোটাই হলো সৎ আমল এই কয়েক লোকমা খেলাম আবার দোয়া পড়লাম এটা কি রাসুল্লামের সন্না আদর্শ যদি এটা ভালো হয়ে থাকে উত্তম হয়ে থাকে তার ব্যাপারে কি বলবো আছে মাঝে মাঝে নাক ধর করা যে হাদিস পানের ক্ষেত্রে একবার পান করা একবার খাওয়ার পর আমরা তিনবার দিনে খাই খাদ্যের ব্যাপারে আরো কিছু না সব তো আলোচনা করা যাবে না আরো কিছু আচ্ছা শুধু যখন বলতে হয় বিশমিল্লা এখানে কিন্তু আমাদের কেউ কেউ অতি উৎসাহী হয়ে আরো কিছু শব্দ যোগ করে থাকে আপনি যখন এই বিসমিল্লা বললে বরকত বল খাদ্যের ক্ষেত্রে যেহেতু পোশাকের যাব যাবো এই জন্য আহ্বান করছি। মানে আমি রাতের খাবারটির ব্যাপারে একটু দৃষ্টিভঙ্গি দিতে চাই সন্ন্যার আজকাল মানুষ এবং সাহাবাই কানাম নাল্লাম আগে ভাগার আগে শেষ করে ফেলেন যে উনি খাচ্ছেন উনি বলেন যে না আমি এই এটা হলে কি যেমন স্বাস্থ্য সচেতন ছিলেন আল্লাহ ওনাকে ওহির মাধ্যমে সে জ্ঞান দিয়েছিলেন ঘুমের অন্তত চার ঘন্টা আগে খাবারটা খেয়ে যখন মানুষ ফ্রি হয়ে যায় তখন ঘুমোতে গেলে মানুষ যখন ঘুমায় তখন তার সারা শরীর ঘুমায় তার স্টোমাকের যে হজম ক্রিয়া যন্ত্রগুলো আছে তারা ঘুমায় কিন্তু আমি ঘুমাতে যাচ্ছি এই মাত্র খেলাম তাহলে আমি ঘুমালাম যে আসার আগে রাতের খাবারটি শেষ করা যেত এটা এটা একটা বিরাট আমাদের সবার জন্য শিশুদের জন্য সর্বশ্রেণীর স্বাস্থ্যের জন্য এটা কিন্তু উপকারী জিনিস আর আরেকটা হলো খাদ্যের ব্যাপারে যে নবী সাল্লাম তিনি খাদ্যের ব্যাপারে কিছু তার মূল্যীতি ছিল ঠান্ডা তিনি সাধারণত সাথে শশা লাগিয়ে দিতেন একটা শশা একটা খেজুর রমজানের ইত্যাদির সময় কিন্তু এটা বেশ উপাদেয় তো খাদ্যের মধ্যে এই সুন্নাগুলিও এগুলো গবেষণা করে করে পড়ালেখা করে এই সিস্টেমগুলো নিয়ে আসা দরকার আর আরেকটা হলো যেমন পারিবারিক সৌহার্য সৃষ্টির জন্য একটা কথা আনাজ বলেন যে একদিন কোন দায় মি শা অভ্যাস আর তো খাদ্যের মধ্যে এই জাতীয় কী তেমন অনেক উপকারী আমাদের দিক থেকে খাওয়া এই কথাগুলো যার মাধ্যমে পেলাম সেই হজর আমরিবাহের কাছ থেকে যারা খাবারের শরিক ছিলেন এর থেকে কিন্তু একটা বিষয় আমাদের উপলব্ধি বা তিনি খেয়ে নিচ্ছেন তার মতো মা খেয়ে নিচ্ছেন তার মতো বাবা খেয়ে নিচ্ছেন তার মতো যার যার মতো সে খেয়ে নিচ্ছেন এটা কিন্তু রসুলের করিম সাল আলাই সাল্লামের সুনহানা করিম সাল্লাহ সবাইকে নিয়ে একসাথে বসে আমি যখন বৃদ্ধ হচ্ছি তখন এই বাচ্চাগুলো আমাকে দূরে ঠেলে দিচ্ছে আর তারা আমার থেকে দূরে সরে যাচ্ছে এই বিষয়টাও খেয়াল রাখতে হবে অবাদে আমরা বিরতির পরে আবারও আমাদের এই গুরুত্বপূর্ণ এই প্রাণবন্ত আলোচনার ধারাবাহিকতা ইনশাল্লাহ ফিরে আসব সুপ্রিয় দর্শক অল্প সময়ের জন্য আমরা একটি ছোট্ট বিরতি নিচ্ছি আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইল কূল্লাহু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 मंगलवार रे दस टेन सम्प्रचार सकाल नीला मानवतार कल्याण साधन महान प्रणय लक्ष्य उद्देश्य और नीतिमाल सम्पर् अवहित हो होते चाहे इसलमी शरिया मानवतार कल्याण साधन निश्चित कर पर्दा जानू जीवन सठदेश बुझु इसमी सरिया कार्यक्रम निर्देशावल ইসলামী সারিয়া মহান লক্ষ্য ও উদ্দেশ্য সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতিকালীন সময়ের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা বিরতির পরে আবারও সেই প্রাণবন্ত আলোচনায় প্রত্যাবর্তন করলাম যেটা আসলে আমরা চেয়েছিলাম যে খাওয়া দাওয়ার পর্বের সাথে সাথে আমরা লেবাজ পোশাকের বিষয়টিও আলোচনা করব কিন্তু নবী করিম সাল্লি আসসাল্লামের রেখে যাওয়া এই সুনাদ সমূহ এত ব্যাপক এবং এত হৃদয়গ্রাহী যে আমরা এই খাওয়া দাওয়ার পর্বটি দিয়েও আজকে আপনাদের এ পর্বটা সমাপ্ত করতে আমরা তার জীবনে দেখতে পাই তার মধ্যে একটা হলো কোন অপবিত্র খাবার জীবনে তিনি কখনো গ্রহণ করেননি কোনো অপবিত্র খাবার তো সময় তিনি বলতেন যে মানাকালা যে ব্যক্তি পবিত্র খাবার খেলো এবং সে যাবতীয় কাজ করলো আমিনে বাবা একাহ মানুষ তার ধ্বংসাত্মক কাজ থেকে বেছে গেলো দাখাল ঝান্না সে জান্নাতে যাবে তো এজন্য জন্য ক্ষেত্রে আদম আলাইসাল্লাম যে একটা নিষিদ্ধ খাবার খেয়ে উলঙ্গ হয়ে গেলেন সেই খাদ্য হারাম পানীয় হারাম তার পোশাক হারাম তাকে হারাম দিয়ে লালন পালন করা হয়েছে তার এবাদত কিভাবে কবল যোগ্য হবে কখনো মদ স্পষ্ট করেছেন এরকম না না না কখনো না কখনো না তো এই জন্য খাদ্যের পবিত্রতার দিকটা সার্বিক আমাদের লক্ষ্য রাখা উচিত আর আসলে নিত্য দিনের এই টুকিটাকে সামান্য সম্পর্কে কিন্তু আন্তরিকতা তৈরি হয় তো এই জিনিসগুলি যাতে আমরা এই সুন্না আমাদের পালন করা যে ওই যে ঝোল বাড়ি দেওয়ার সাথে এই বিষয়টাও আর কি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আমি পেট পরিপূর্ণ করে খাচ্ছি তিন আঙ্গুলে তিনি সাধারণত খেতেন তিন আঙ্গুলে খেতেন আর খাবার মধ্যে অনেক সময় তিনি ছুরিয়ে ব্যবহার করেছেন যেমন বুখারিতে হাতি এসে যেগুলের সামনের দুই তো ছাগলের গোস্ত খেলে তিনি নামাজ ফুরতে যাইতেন অজু করতেন না কিন্তু উটের গোস্তের ক্ষেত্রে উটের গোস্ত খেলে কিন্তু আমাদের জন্য খাওয়া যায় কিন্তু যদি নামাজ সামনে থাকে সে তখন এটা আমরা তখন খেতে পারবো না তাৎক্ষণিকভাবে খেয়ে বসলে ব্রাশ করে বা আসলে এটা তো আগে সুন্দর কথা বলেছিলেন আল্লাহ রাসুল সাল্লাম পবিত্র খাওয়া ছাড়া কখনো খেতেন না এবং তার উম্মাতের জন্য পবিত্র ছাড়া হালালও করেননি হালাল করেন যেগুলি সেগুলিকে নংরা এবং আসলো তখন একটা হলো মধু একটা হলো কোনান দুইটাই শেফা তো এগুলিতে তার জীবনে ছিল পানির ক্ষেত্রেও একটা সোনার আসছে সেটা হচ্ছে ঠান্ডা পানি পছন্দ করতেন শুধু তাই নয় শরীরের জন্য উপকারী এমন তো অবশ্যই শুধু তাই নয় এটা আমাদের বাস্তবতা হচ্ছে এরকম যে ঠান্ডা পানিটা দেখুন এক হাদিস আগে আমরা বলেছি যে আল্লাহ রাসুল সাল্লাহাম যেটা পছন্দ করতেন কখনো খাদ্যের তিনি দোস্তুটি যদি মন চাইতো খাইতেন না চাইলে রেখে দিতেন এখানে সেটাই ঠিক এখানে তাই এটা তার কাছে অরুচিকর ছিল অনেকটা বিজ্ঞান ভিত্তি একটি পরিবেশনা আল্লাহ নাজিল করেছেন তিন নম্বর মরা জিনিস হারাম আজকে কত বড় বিজ্ঞান এখানে কারণ রক্ত হলো সমস্ত রোগের দৈহিক রোগের মূল খনি হলো রক্ত রক্ত যদি এখন মরে গেছে সমস্ত রোগ জীবাণু গোস্তের রন্দ্রে তখন প্রবেশ করে এই পশু খেলে মানুষের জন্য চলে গিয়ে এবং আধুনিক বিজ্ঞান ভ্রমণ করেছে যে বিসমিল্লাহ আকবর বললে ফুল ক্লিয়ার হয়ে যায় আর না বললে রক্ত অল্প একটা পার্সেন্ট থেকে যায় দামেশকের বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এটা ভ্রমণ করেছে মুসলিম বিজ্ঞানীরা অনেক হোটেলে আপনার মৃত মোরগ তারপরে মুরগি বলেন ছাগলের চালানো কত কঠিন হারাম জিনিস তারপরে এটা সম্পূর্ণ প্রতারণা করে দেখা যাচ্ছে যে কোন কিছুই আমাদের জন্য হালাল না টোটাল হারাম একজন মুসলিমকে আজকাল অনেকে কিন্তু শুকুরের গোস্ত যে হারাম কোরআনে আছে বারবার তো এই জিনিসটা মনে আমাদের মজলিস থেকে যে মানুষ বিদেশে যায় মুসলিমে খেয়াল রাখে অনেক পানীয় মধ্যে শুকুরের বিদেশের দুটো বিষয় একটা হলো দেখা যায় যে অনেক সময় যে সমস্ত আমিষ জাতীয় খাদ্য সেখানে শুকুরের এসে যে খায় না তখন খায় ভেজিটেবল যেগুলি এটাও আসে স্পষ্ট শুধু প্রতিমার কাছে গিয়ে যদি কোন জবাই করা হয় তাহলে সেটাই হারাম যেমন একটা প্রতিমার কাছে প্রতিযোগিতা করলেও সেটা সেটা কিন্তু আরাম হয়ে যাবে দর্শক তাহলে আসুন পর্বের শেষের দিকে এসে আলোচিত বিষয়গুলো সত্যিকার অর্থে আমাদের জীবনে অত্যন্ত ভয়াবহ পরিণতি ডেকে আনবে যেখানে আমার আখেরাত ব্যর্থতায় পর্যবসিত হওয়ার সম্ভাবনা রয়েছে তাই কোনো কবরে মাজারে ওরচে যে সমস্ত হালাল পশু জব হচ্ছে সেগুলোকে হারাম জেনে আমরা বিরত থাকার চেষ্টা করি অনুরূপভাবে দেশে বিদেশে কখনো সতর্ক মুহূর্তে কোনো আরাম দ্রব্য বা বস্তু যাতে আমি ভক্ষণ করে না ফেলি সে ব্যাপারে আমি যেন সজাগ দৃষ্টিভঙ্গি পোষণ করি এ ব্যাপারে সুপ্রিয় দর্শক শ্রোতাকে আমরা সতর্ক করে নবী জীবনের আদর্শ বা সন্ন্যার প্রতি অনুপ্রাণিত হওয়ার আশাবাদ ব্যক্ত করে আজকের এ পর্বের আলোচনা এখানেই পরিসম করলাম আহুল হদা আস্ত আসসালামাইকুম আহমতুল আল্লাহ। ইহল মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ রসুল্লা আন্তরিক বার্তা ধর্মতত্ত্বের কোষ্টি পাথর ইল ধর্মতত্ত্বের কোষ্ঠী পাথর मान हलो ईश्वर सम्पर्नाश्वर केवित्र कुरुदी अल्लाह एकद्लास्थायी कारो मुखेक्षी नन लामदी তিরিশ হাদিস নম্বর পাঁচশো তেত্রিশ নবজি সাল্লি সাল্লাম বলেছেন সুরাহ ই পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগের সমান সত্য ঈশ্বর কে যাচাই করার জন্য চারটি বৈশিষ্ট্য প্রথম হল একক। দ্বিতীয় হলো এবং তিনি জন্ম নেননি এবং কাউকে জন্ম দেননি আর চতুর্থ হল ওয়ালাম এক্লাহ আহাদ এবং তার সমতুল্য কোনো কিছুই নাই আপনি যে ঈশ্বরের उपासना करें ताकि सुराई क्लस दिए जातेम तत्व गोष्ठीपाथर बेस्टी मानवता समाधान